উসুল্লা সালাসা নিয়ে আমাদের সিরিজে আমরা আলোচনা করছিলাম লেখকের বর্ণিত চারটি প্রাথমিক মূলনীতি সম্পর্কে প্রথম মূলনীতিটি ছিল আর লেখক বলতে আল্লাহ সুবাহ সাল্লাহ আলাইসাল্লাম আর দিনের জ্ঞানকে বুঝিয়েছেন দ্বিতীয় মূলনীতিটি হলো রিল অনুযায়ী আমল করা তৃতীয়টি হল এলম মানুষের কাছে পৌঁছে দেয়া দাওয়া করা এলমের প্রচার ও প্রসার আজকে আমরা চতুর্থ মূলনীতিটির আলোচনা শুরু করবো লেখক বলছেন চতুর্থ মূল হচ্ছে দাওয়ার কর্তব্য পালনে সম্ভাব্য কষ্ট ও বিপদ বিপর্যয়ে সাবর করা অর্জনের জন্য আপনাকে অবশ্যই সাবর করতে হবে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 এসব জাহিলি প্রথা তাদের বাবা দাদা ও দাদার বাবার যুগ থেকেই চলে আসছে এসব এসবানি কর্মকাণ্ড ত্যাগ না করা পর্যন্ত আল্লাহর একজন দায়ী তার দাওয়া দিতেই থাকেন আর বরাবরের মতোই এই কাজটি অত্যন্ত কঠিন অনেক সময় মানুষ তাদের কথা শুনতেও চায় না মানুষের জন্য নিজ স্বভাব পরিবর্তন করা অত্যন্ত কষ্টসাধ্য একটি বিষয়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 হাসি তামা ঠাট্টা করা হয় বলে কেউ হিজাব নিকাব দাডি ছেড়ে তা বর্ণিত হয়েছে রসুল উল্লাহ সাল্ল আলহাল্লাম বলেছেন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 সবর হলো দায়ীর অন্তরের নূর যা কখনো ম্লান হয় না সবর হলো দায়ীর জন্য জওয়াদুল্লাহ ইয়াকবু এমন এক দ্রুতগামী ঘোড়া যা কখনো হোঁচট খায় না এ হল জুনদুল্লাহ ইউজাম অপ্রতিরোধ দল, সবর হল দায়ীর হুসনুল্লাহ ইউদাম এক অভেদ্য দুর্গ আর তাই দিন মেনে চলা প্র্যাকটিসিং মিন হিসেবে দায়ী হিসেবে আপনার ধৈর্যশীল হওয়া প্রয়োজন হেলমেট ও বুলেট প্রুফ পোশাক থাকে একজন দাহাইয়ের জন্য সবর ঠিক তেমন আল্লাহ সুবাহ সুরা আলী ইমরান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 আমরা <laughs> <laughs>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 তার এল সব কিছুকেই পরিব্যাপ্ত করে আছে মাঝে এমন কোন যাতে আল্লাহ উপস্থিত না থাকেন নাজুয়া মানে গোপন পরামর্শ তিন ব্যক্তির মাঝে এমন কোন গোপন পরামর্শ হয় না যাতে আল্লাহ সুবাহানাহালা চতুর্থ হিসেবে উপস্থিত না থাকেন সবকিছুই তার জ্ঞানের আয়ত্তে আছে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 তিনি নভমন্ডল ও ভূমন্ডল সৃষ্টি করেছেন ছয় দিনে অতপর আরুষের উপর সমাসীন হয়েছেন যা কিছু ভূমিতে প্রবেশ করে ও যা কিছু ভূমি থেকে নির্গত হয় তিনি তা জানেন এবং আকাশ থেকে যা কিছু বর্ষিত হয় ও যা কিছু আকাশে উত্থিত হয় তাও তিনি জানেন তোমরা যেখানেই থাকো তিনি তোমাদের সাথে আছেন তোমরা যা করো আল্লাহ তা দেখেন এই আয়াতের মূল কথা হলো যেখানেই আপনি থাকুন না কেন আপনি আল্লাহর জ্ঞানের মাঝেই আছেন মুমিন কাফির মুতাকি ফাসিক যেই হোক না কেন এই মাইয়া সবার জন্যই প্রযোজ্য আরেকটি আয়াত এসবের মাঝে তার আদেশ অবতীর্ণ হয় যাতে তোমরা জানতে পারো যে আল্লাহ সর্বশক্তিমান ও আল্লাহর জ্ঞান প্রতিটি বস্তুকেই পরিবেষ্ট করে রেখেছে এর সারমর্ম হলো আল্লাহ তার জ্ঞানের মাধ্যমে সব কিছুই পরিবেশন করে আছেন আল্লাহর জ্ঞান প্রতিটি বস্তুকেই পরিবেষ্টন করে রেখেছে আর এটাই হল মাইয়া আম্মা। এখন আসা যাক মাইয়া তু খাতে মায়াতু খা হল বান্দার সাথে আল্লাহর বিশেষ ও সম্মানজনক সান্নিধ্য আল্লাহর জ্ঞান বিশেষভাবে আপনাকে পরিবেষ্ট করে রেখেছে আর তোমরা ধৈর্য ধারণ করো নিশ্চয়ই আল্লাহ তোয়াবিরিনদের ধৈর্যশীলদের সাথে আছেন সুরা আল আনফালের আয়াত তিনি ছিলেন দুজনের একজন যখন তারা অর্থাৎ মোহাম্মদ সাল্ল আলহ সাল্লাম ও আবু বকর রাজি আনহু যখন তারা গুহাতে ছিলেন তখন তিনি আপন সঙ্গীকে বললেন বিষণ্ন না আল্লাহ আমাদের সাথে আছেন যখন গুহায় আশ্রয় নিয়েছিলেন তখন আবু বকর রাজি আল্লাহ তা আনহুকে তিনি বলেছিলেন ইন্না বিষণ হো না ভয় পেও না দুঃখ আল্লাহ আমাদের সাথে আছেন এটা ছিল আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ ও সম্মানজনক আবার আল্লাহ যখন মুসা ও হারুন আলাই হিমসালসাল্লামকে ফিরে আউনের কাছে পাঠিয়েছিলেন তিনি বলেছিলেন ইন্স আমি তোমাদের সাথে আছি আমি শুনি ও দেখি সুরাত আয়াত সান্নিধ্য মুসা ও হারুন আলাইহিমুসালসাল্লামের সাথে সান্নিধ্য সবরকারীদের সাথে সান্নিধ্য এই সবই হল জ্ঞানের মাধ্যমে আল্লাহ সুহার বিশেষ মাইয়া বা সান্নিধ্য বিশেষ মানুষদের জন্যই কেবল এই বিশেষ ও সম্মানজনক সাহচর্য এ হচ্ছে প্রশংসার সান্নিধ্য এটি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আর আমরা সবাই তো আল্লাহর সাহায্যেরই মুখাপেক্ষী আল্লাহর এই বিশেষ সান্নিধ্য পেতে চাইলে আমাদের অবশ্যই সবরকারী হতে হবে ইন্না সাবিদিন নিশ্চয়ই আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে আছেন সবরকারীদের সাথে রয়েছে আল্লাহর বিশেষ সম্মানজনক ও প্রশংসার সান্নিধ্য সবরকারীদের জন্য রয়েছে আরো অনেক প্রতিদান আল্লাহ আল্লা সুবাহ সুরা আলী ইমরান এ বলেন ওয়াল্লাহ ইহেব্বু সোহাবির আর যারা সবর করে আল্লাহ তাদের ভালোবাসেন এই দুটো আয়াতের প্রতি লক্ষ্য করুন আপনারা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 আর দ্বিতীয় আয়াতে বলা হচ্ছে তিনি আপনাকে ভালোবাসেন আপনি জানেন আল্লাহ আপনাকে ভালোবাসেন তবে আপনি কি করে দুঃখ পান কি করে দুশ্চিন্তা করতে পারেন আল্লাহ যদি আপনাকে আমি তোমাদেরকে পরীক্ষা করবো কিছুটা ভয় ক্ষুধা মাল ও জানের ক্ষতি এবং তারা বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা সবাই তারই সান্নিধ্যে ফিরে যাব সুরা আল বাকার একশো ও একশো ছাপ্পান্ন নাম্বার শিরিশ সবরকারীদের জন্য রয়েছে সুসংবাদ تارا صبر كاري الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون جو خون تارا بيبوده پتی تو هاي تخون تارا بوله نششو امر الله جننو ايبوان امر شباي تاريشان ندده আপনি কি চান ফেরেজ তারা আপনাকে জান্নাতের সবগুলো দরজা দিয়ে ডাকতে থাকবে যেন আপনি জান্নাতে প্রবেশ করেন সালাম তারা বলবে তোমাদের সবরের কারণে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক নিঃসন্দেহে তোমাদের এই পরিণাম গৃহ কতই না চমৎকার সুরা আর রাদের চব্বিশ নাম্বার আয়াত প্রবেশ করাবে এবং বলবে সাল অবলম্বন করেছিলে নিঃসন্দেহে এর পরিণাম কতই না চমৎকার তারা বলবে তাদেরকে সবরের গুনাগুনের উপর ভিত্তি করে সালাম প্রদান করবে জন্যই রয়েছে অগণিত পুরস্কার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 আপনার অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে থেকে বিরত রাখা নামই হল সবর আপনার জিব্বাকে অভিযোগ থেকে বিরত রাখা নামই সবর সবর হল নিয়মতান্ত্রিক পদ্ধতি এতে বাড়াবাড়ি কিছু নেই এটা নিচক কোনো আর বলল অ আমি সবর করেছি আর এতেই তা আদায় হয়ে গেল দেখা গেল সে এর আগে এমন কিছু বলেছে যা আল্লাহ তা আলার ক্রোধের উদ্রেক করেছে রসুল্লাহ সাল্লাস্লাম বলেছেন ইন্নামা সব রাইন্দ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 তাহলে বোঝা গেল যে আল্লাহর কাছে অভিযোগ পেশ করার কারণে আপনার সবর বাতিল হয়ে যাবে না আল্লাহর কাছেই অভিযোগ করুন, আপনার দারিদ্র দুশ্চিন্তা অস্থিরতা দুর্বলতা সব কিছুর জন্যই আল্লাহর কাছে অভিযোগ করুন আপনার অন্তরের সব অভিযোগ সব কিছু আল্লাহর কাছেই বলুন কিছুই অবশিষ্ট রাখবেন না আপনার হৃদয়ে যা কিছু আছে তার সবই আল্লাহর কাছে পেশ করুন বিনয় ও নম্রতার সাথে অভিযোগ ভিক্ষা করুন আর তারপর দেখুন এর ফলাফল কি আমি তাকে পেলাম সবরকারী চমৎকার বান্দাসে নিশ্চয়ই সে ছিল প্রত্যাবর্তনশীল সুরাসের আয়াত এটা আল্লাহর পক্ষ থেকে সরাসরি ঘোষণা আল্লাহ তহ তাকে ধৈর্যশীল পেয়েছেন যদিও তিনি অভিযোগ করেছিলেন তবুও আল্লাহ সুহায়না তাকে সবরকারী আখ্যা দিয়েছেন তার অভিযোগ করার ব্যাপারটি বরং সেইসব সব অন্তর্ভুক্ত যে কারণে তিনি আল্লাহ কাছে হিসেবে মহান সৌভাগ্য অর্জন করেছিলেন তিনি আল্লাহর কাছে অভিযোগ করেছিলেন ইন্নি মাসানিয়া দূর নিঃসন্দেহে আমাকে দুঃখ কষ্ট স্পর্শ করেছে আইয়ুব আলহিসাল্লামের এই চমৎকার শব্দ চয়নের প্রতি লক্ষ্য করুন তিনি বলছেন আমাকে স্পর্শ করেছে অর্থাৎ আমাকে আহস করে দিয়েছে কিংবা শেষ করে দিয়েছে এ ধরনের কোন শব্দ তিনি ব্যবহার তিনি বলেছেন আমাকে স্পর্শ করেছে স্পর্শ শব্দের মানে দাঁড়ায় তিনি খুব সামান্যই দুঃখ দুর্দশায় আক্রান্ত হয়েছিলেন তিনি বললেন আমি খুব সামান্য সমস্যায় আক্রান্ত হয়েছি কি ছিল সেই সমস্যা এটা আমাদের সবারই জানা আছে এ নিয়ে আমি আর আলোচনায় যাচ্ছি না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 নিঃসন্দেহে দুঃখ কষ্ট আমাকে স্পর্শ করেছে তিনি এটাই বলেছিলেন কারণ অন্যরা হয়তো তার চেয়েও খারাপ অবস্থায় থাকতে পারে তিনি খুব বিনয়ের সাথে অভিযোগ করলেন আল্লাহ তাকে সবরকারী বান্দা আখ্যা দিলেন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 ফরজ হুকুম পালনে সবর করা এর পর হল সবরু আল আল অর্থাৎ গুনা থেকে বিরত থাকার সবর এই দুই প্রকারের সবরের একটি উদাহরণ হচ্ছে ফজরের সালাতে ঘুম থেকে ওঠা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 প্রশ্ন আসতে পারে আল্লাহ সুবাহ কেন আমাদেরকে পরীক্ষা করবেন সুরা আলী ইমরান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 আমাদের উপর কোন পরীক্ষা আসলে কখনো কখনো আমরা এর পেছনের আবার কখনো কখনো আমরা তা উপলব্ধি করতে পারি না আল্লাহ এখানে আমরা যদি আল্লাহ ও তার রাসুল ইমান আনি আমাদের জন্য রয়েছে মহা প্রতিদান তোমরা আল্লাহ ও তার রাসুলের বিশ্বাস করো এবং আল্লাহকে আপনার জীবনে যাই ঘটুক না কেন আপনি তার উপর স্থির থাকবেন এই আয়াতের শেষে আল্লাহ সু মূলত এই বিষয়টির কথাই বলেছেন যে আল্লাহ ও তার রাসুলদের সত্য পথের উপর অটল থাকো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 ভালোদের মন্দদের থেকে আলাদা করেন এই তিনি তাদের নানা ধরনের ফিতনা ও পরীক্ষার সম্মুখীন করেন হতে পারে সেটা আর্থিক দিক দিয়ে কিংবা কারো অসুস্থতা বা ব্যবসা পরীক্ষা এমন কোন বিষয় হতে পারে যার মাধ্যমে কারো দিনকে পরীক্ষা করা যায় আর দিনের ব্যাপারে পরীক্ষাই সবচেয়ে বড় পরীক্ষা আল্লাহ সুভায়ান আরো বলেছেন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 লক্ষ্য করুন আল্লা সুবাহ থেকে আলাদা করবেন এবং খারাপগুলোকে যেমন সাম্প্রতিক কালের ফিতনাগুলো থেকে সমস্ত নাপাক ও অপবিত্ররা এক এবং নেককার লোকগুলো অন্যপাশে জড়ো হবে আপনারা তখন দায়ীদের মাঝেও পার্থক্য করতে পারবেন যারা নাপাক তারা আসলেই নাপাক পাক আর যারা উত্তম তারা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 অনেকেই আছেন যাদেরকে একটু দুঃখ কষ্ট স্পর্শ করলেই মুহূর্তের মধ্যে আদর্শেরও পরিবর্তন ফরজ হিসেবে বিবেচিত হতো হঠাৎ করেই সেগুলো পরিণত হয় কিংবা শূন্য অপেক্ষাও কম গুরুত্ব পায় তাই তারা সেগুলোকে কাটছাট করে ফেলে ইতিপূর্বে তাদের কাছে আল ওয়ালা ওয়াল বাড়ার সংজ্ঞা ছিল একরকম আর এখন হঠাৎই मानुष की मन एक अब्हति पे जाने कल्ला तुम क्या कर ले क्यों पर विपद आसल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 আলোচনা আমরা করছি পরবর্তী বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন